আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ শ্রোতা মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকে কিছু অংশের আলোচনা নিয়ে এ অংশে যা থাকবে সেটা হচ্ছে রুবিত ও উলুহিয়তের সির্কে সির্কের আলোচনা আমরা ইতিপূর্বে করেছি এবং এর ভয়াবহতার কথাও বর্ণনা করেছি এখন আমরা পর্যায়ক্রমে সির্কের প্রকারের কোন প্রকার প্রকার সেটা কোনটা করতে যাচ্ছি আমাদেরকে আগে বুঝতে হবে রুববিয়ে শিল্প মানে হচ্ছে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীর বানানো তার রুববিয়েতের ক্ষেত্রে যেমন দৃষ্টান্ত আমরা দিচ্ছি যেমন আল্লাহর পাশাপাশি অন্য স্রষ্টাকে মেনে নেওয়া श्वास करें आल्लहर पशा कुा रही দ্বিতীয় নম্বর একথার বিশ্বাস করে যে কারোর কোনো ক্ষমতা আছে অন্য কেউ আল্লাহ ছাড়া কারোর কোনো লাভ ক্ষতি করতে পারে এটাও একটা রূপবিতে শিরকি চার নম্বর হচ্ছে একথার বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন তাইলে এগুলো সব চারটায় দৃষ্টান্ত দিলাম এগুলো সব রূপবিতের মধ্যে শিরকি বিধান হচ্ছে বিধান তা হচ্ছে বড় সির্ক যা ইসলাম থেকে বের করে দেয় এখন কথা হচ্ছে যে বিশ্ব পরিচালনা করা এবং তাতে তাছারূপ করার মানে কি যে ইতিপূর্বে আমরা বলেছিলাম যে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যদি আল্লাহ ছাড়া অন্য কেউ তা করতে পারে সেটা বিশ্বাস করার এটার অর্থ আমাদের এটা নিয়ে দুনিয়ার কোনো কর্মকাণ্ডে তাশরুপ করা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে কোনো তাশ্রুপ করা সেটাকে বোঝানো হয় যেমন আপনার সূর্যকে উদিত করা সূর্যকে ডুবিয়ে দেওয়া এবং আপনার চন্দ্রকে তার আপনার কক্ষে পরিচালনা করা এবং বৃষ্টি বর্ষণ করা বৃষ্টিকে আটকে ধরা। এবং এবং কাউকে জীবিত করা। দেওয়া মানুষকে রিজিক দেওয়া এই সমস্ত ব্যাপারে কারোর হাত আছে মনে করা মানে হ্যাঁ দুনিয়া পরিচালনার ক্ষেত্রে তার কি আছে তা সুখ করার ক্ষমতা আছে এটাই বোঝানো হয় হম এই ব্যাপারে আপনার সুবিবাদের মধ্যে সবচাইতে ঝামেলা क्यों अनेक मानुष मन अमुक बुजुर्ग रिजिक दीते अमुक बुजुर्ग का मेरे फिलते अमुक बोल रहा बिस्टी होते पारे, मैं जितियों से दास कर क्षमता একমাত্র তারই রয়েছে তিনি আপনার কাউকে সম্মানিত করতে পারেন আবার কাউকে আপনার লাঞ্ছিতও করতে পারেন হুম এবং তিনি কাউকে জীবন দিতে পারেন কাউকে মৃত্যুও দিতে পারেন তার হাতেই পুরা বিশ্বের বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর পরিচালনা যেমন আকাশের পরিচালনার এরকম ভাবে যত গ্রহ নক্ষত্র সেগুলোর পরিচালনার দায়িত্ব তার চাই সেটা আপনার কাছের হোক নক্ষত্র বা দূরের হোক ছোট হোক বড় হোক যেটাই হোক না অর্থাৎ পুরো বিশ্ব তার মাঝে যা কিছু আছে হম এবং এরকম পুরো আকাশ এবং তার অধীনে যা কিছু আছে সব কিছু দাসরুপ করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে তিনি হচ্ছেন সব কিছুর মালিক এবং তার পাশাপাশি আর কেউ এটার মালিক হতে পারে না হ্যাঁ এবং এটা আমাদের সবসময় বিশ্বাস থাকতে হবে এটা হচ্ছে বিশ্বাসের অধীন কারণ আল্লাহ একত্রিশ নম্বর আল্লাহ বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন এবং তিনি কে যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন তখন তার অচরেই বলবে তিনি হচ্ছেন আল্লাহ সেই সত্তাকে ভয় পাওনা কেন এরকম ভাবে সুরের আদর দুই নম্বর হয়তো আল্লাহ বলেন আল্লাহ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرُ كُلُّ يَجْرِي لِأَجَلٍ مُسَمَّعًا يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُعْقِنُونَ الله تعالى شراء الله تعالى ترى الله تعالى جيني عكاش کے بينا خوتيت موشيد تعالى تُمنا دیکھتے بات جيني خوتيت خذال ثم استوى على العرش তার পর তিনি আর্শির উপর হন এবং সবকিছুর পরিচালনার দায়িত্ব তাঁর ই ফসল আয়াতির তিনি এই সমস্ত নিদর্শনগুলা বিস্তারিতভাবে ভাবে বলেন এই জন্য যেন তোমাদের প্রতিপালকের সাক্ষাৎ তোমরা বিশ্বাসী হও যে ব্যক্তি ধারণা করবে যে কোনো ব্যক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডাল আল্লাহর রয়েছে। ব্যক্তি কিন্তু কিছু দল আছে এমন যারা ইসলামের দাবিদার যেমন আপনার রাফেজি শিয়া যারা আছে এবং অনেক কবর পূজারি আছে যে যারা বিশ্বাস করে যে কোনো ওলি এবং কোন নেককার অথবা কোন ইমামের ক্ষমতা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার ক্ষেত্রে এটা অবশ্যই কারণ যিনি বিশ্ব করেন তিনি হচ্ছেন আল্লাহ যদি মনে করে যে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে অন্যজন করেন অথবা কিছু অংশের পরিচালনার দায়িত্ব তার হাতে আছে তাইলে সে আল্লাহর পাশাপাশি তার রুগুবিহের ক্ষেত্রে অন্যজনকে শরীফ বানালো এবং এটা হচ্ছে বড় সিরিপ এবং এটা ইসলামী মিলের থেকে বের করে দেয় একজন মানুষ পর্যায়ের হোক না কেন সে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে সে যতই উচ্চের হোক না উপরের তপকার হোক না কেন সে কখনো নিজকে পরিচালনার দায়িত্ব রাখে না পুরোপুরি সুতরাং সে বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব কিভাবে নিতে পারে সুরে ফাতরের তেরো নম্বর আয়তে আল্লাহ বলেন প্রতিপালক হ্যাঁ সমস্ত ক্ষমতা তারি হম তিনি সবকিছুর মালিক আর তোমরা তাঁকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো সামান্য এতটুকুর মালিক নয় হম মানে একেবারে সামান্য এটার মালিকও কেউ হতে পারে না আল্লাহ আপনি বলছেন যে আপনি বলে দিন যে তোমরা যাদেরকে আল্লাহর পাশাপাশি আল্লাহকে तुमरा धारणा कर आल्ला के बद रखा कखो सामान्य टुकु परिमान मालिक नए কিছুরি মালিক না তার কাছ থেকে আপনি কিভাবে কিছু চাইতে পারেন হম এবং সে কিভাবে পরিচালনার মধ্যে তার আপনার তার ক্ষমতা থাকে এটা কোশ্চিন কালো হতে পারে না সুতরাং যে উলুহিয়তের শিল্প উলুহিয়তের শিল্প মানে কি যে আল্লাহর ইবাদতের মধ্যে হ্যাঁ কাউকে শরীর বানানো মানে আল্লাহ ছাড়া কোনো ইবাদত অন্যের জন্য ব্যয় করা এটার কিছু দৃষ্টান্ত আমরা দিই যেমন আপনি তার জন্য নতি স্বীকার করেন তার সামনে গিয়ে একবারে লাঞ্ছিত অবস্থায় বসে থাকেন এবং তাকে এমনভাবে ভাবে সম্মান দেন যেরকম আল্লাহকে সম্মান অথবা আল্লাহর চাইতে বেশি সম্মান দেওয়া দ্বিতীয় যে আল্লাহ ছাড়া ভালোবাসা এমন ভাবে এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রের ক্ষমতা আল্লাহ ছাড়ার কেউ রাখে না এমন ব্যাপারে আপনি আরেকজনকে ভয় করলেন যেই ব্যাপারে ভয় মানে যেই ব্যাপারের ক্ষমতা তার হাতে নেই তাইলে আপনি ভয় করতে যাবেন কেন এই ক্ষেত্রে এমন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে এমন কিছুর আশা করা যেটার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আছে যেটা আল্লাহর বৈশিষ্ট্য কিন্তু আপনি সেটা অন্যের কাছ থেকে কামনা করছেন এবং চতুর্থ নম্বর হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারোর ভরসা করা এমন ক্ষেত্রে যে ব্যাপারের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আছে সুতরাং অন্যের কাছে আপনি সেটা সেই ব্যাপারে নির্ভরশীল হতে পারেন না পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ডাকা ছয় নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কারোর নিকটে এমন ব্যাপারে ফরিয়াদ করা যে ব্যাপারের ক্ষমতা ভয় পাওয়া ইবাদত আশা করা ইবাদতাদত দেওয়া এবাদত এবং ফিরিয়াত এবাদত মানত করা সবই এবাদত সুতরাং এইগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করেন সেটা উলুহিয়াতে শিক্ষ হয়ে যাবে उलुहिया शिल्कर विधान हम इन बड़ शिल्क एट इसलम थे, थे बेर दे সেটাই কিন্তু জাহিলে যুগের নিয়েছে যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে এবাদত করত এ বাদতের অনেক ধরন তাদের জন্য ব্যয় করতো তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকত তাদের কাছে আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে করতো এবং আল্লাহকে বাদ দিয়ে তাদের জন্য কোরবানি করতো এবং আল্লাহ ছাড়া হুম আল্লাহকে বাদ দিয়ে তাদের জন্য তারা ভোগ ইত্যাদি দিত হ্যাঁ সুতরাং আল্লাহ এগুলো দেখেই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন তাদের তাদেরকে যেন শিড়িখ থেকে বিরত রাখতে পারে এবং তাদেরকে একমাত্র খাঁটিভাবে আল্লাহ দিকে যেন ডাকতে পারে এবং আল্লাহ ছাড়া যত বাতিল মবদাসে সবাইকে প্রত্যাখ্যান করতে পারে সেটাই ছিল রসুলের মিশন রবি আপনি ইবাদ দিলি রদি আল্লাহ তিনি বলেন যে আমি রসুল আকরাম ইসলামকে নিজ চোখে জিল জাজাজ মার্কেটের মধ্যে দেখেছিলাম তিনি বলছিলেন ইয়াভন্যাস ইহ হে মানুষ তোমরা তোমরা সফল কাম হতে পারবে এবং মানুষ তাকে আঘাত করতেছিলেন হ্যাঁ হজরত রা আমি এমন কাউকে দেখিনি যে শুধু কথাই বলছে এরকম বলেই যাচ্ছে থামছে না সে তিনি বলেই যাচ্ছেন মানুষ তোমরা আল্লাহ রাহিনো তাহলে তোমরা সফল কাম হবে তাইলে এটা দেওয়া সেদিক থেকে মানুষকে নিষেধ করার জন্য সুরেন হালের ছত্রিশ নম্বর আয়তেনা যা আমি প্রত্যেক জাতির নিকটে রসুল পাঠিয়েছি যে তোমরা একমাত্র আল্লাহরের বাদত করবে এবং তাগতকে প্রত্যাখ্যান করবে এটা হচ্ছে সকল নবীর দাওয়াতের আসল মূল মর্ম এটাই আমরা বুঝতে পেরেছি তাইলে আমরা রুবু বিয়েতে হোক অথবা উলুহিয়াতে হোক কোনো ধরনের শিল্প করতে যাব না কারণ এগুলো বড় শিল্পের অন্তর্ভুক্ত আল্লাহ শানু সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন ও সাল্লাহ আলহ নবীনা মহম্মদ আজ